বাংলা মানবতা সমাধান ছি বাংলা এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব এর ধারাবাহিক বেঁধেছেন আল্লাহ আল্লাহর উপর সালাম বা শান্তি বর্ষিত হোক একথাটি বলা যাবে না এই প্রসঙ্গে আজকের এই অধ্যায় লেখক রহম্লা এই অধ্যায় একটি হাদিস নিয়ে এসেছেন এবং মুসলিম থেকে এ অধ্যায়ে তিনি যে বিষয়টিকে বোঝাতে চাচ্ছেন আসলেই তা হলো সালাম সাধারণত দুটি উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এক হলো সালাম এটা একটা তাহিয়া অভিবাদন যেটা দোয়া এর অর্থে ব্যবহার হবে তাহলে আসালাম আল আল্লাহ অর্থ হবে আল্লাহ সবহানা তালার পর সালাম বা শান্তি বর্ষিত হোক আল্লাহ সবহানা তাল্লার জন্য এ দোয়া করছি আল্লাহ সবহানা তালার জন্য এ দোয়া অথচ আল্লাহ রবুল্লাহ আল্লাহ রাষ্ট্রের কৃতজ্ঞতা আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য দোয়া করব। এটি কখনো আল্লাহ রবুল্লাহ আলামিনের জন্য স্বভাব পায় না বরং দোয়া তার জন্যই করতে হয় যার কিছু প্রয়োজন রয়েছে যার কিছু অভাব অনটন রয়েছে যার কিছু চাহিদা রয়েছে আল্লাহ সুবাহানা তালার তো কোনো অভাব নেই তার তো কোনো চাহিদা নেই তার তো কোনো প্রয়োজন নেই তিনি কারো কোনো বিষয়ে মুখাফেকি নন অবস্থায় আল্লাহ রবীন্দিনের জন্য আসলাম ব্যবহার করি তাহলে আল্লাহ সুবাহাল্লার জন্য এটি কখনো শোভা পায় না আল্লাহ রব্লা আলমিনের জন্য এটি একটি মানহানিকর বিষয় হয়ে দাঁড়িয়ে যায় এই দৃষ্টিকোণ থেকে এটা বলা যেতে পারে না দ্বিতীয় বিষয় আসসালাম এটি আরে করতে ব্যবহার হতে পারে তা হলো ত্রুটিমুক্ত অর্থাৎ সালাম দ্বারা এখানে উদ্দেশ্যমুক্ত হওয়া এজন্য সালাম শব্দটাকে ব্যবহার করা তো আল্লাহ সানা তিনি হলেন যাবতীয় আবার আমরা এ কথা দিয়ে ত্রুটি মুক্ত করছি চাচ্ছি এর মানে তাহলে তিনি ত্রুটির মাঝে এখনো রয়েছেন বা তার মাঝে এখনো ত্রুটি রয়েছে অথবা এ কথাও আল্লাহ সুবিহানা হাত আল্লা সামনে প্রযোজ্য হয় না এই বক্তব্য দেন নাই বরং এই প্রসঙ্গে তিনি আল্লাহ রসুল আলি হুসাল্লাম এর একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ বর্ণিত তিনি বলছেন কুনামি আল্লাহ রব আলিনের বান্দাদের পক্ষ থেকে আল্লাহ রব আলমিনের উপর সালাম বর্ষিত হোক এভাবে আমরা বলতাম এটা হলো মূলত তাসাহুদের সময় আসসালামু আল্লাহ অনুরোধ ভাবে সালাম বর্ষিত তোমরা কখনো বলো না যে আল্লাহ সুবাহ শান্তি বর্ষিত হোক এটা বলো না কারণ আল্লাহ সুবাহ তিনি নিজেই হলেন সালাম তিনি নিজেই সালাম অর্থাৎ তার থেকেই শান্তি নির্গত হয় তার থেকেই শান্তির উৎস হয় তিনি সব শান্তির সালামের মালিক আবার তার জন্য আমরা শান্তির দোয়া করবো এটা কখনো জায়জ নয় তাই আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তোমরা এইভাবে বলো না আলাল্লাহ এটা বলো না আল্লাহ রসুল সাল আলহিম নিষেধ করে দিলেন এইভাবে বলো না আমরা বলছিলাম আল্লাহ রাসুল সাল্লাম যখন নিশ্চিত করলেন নিষিদ্ধ করে আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য অভিবাদন কি হতে পারে এসব কিছু আল্লাহ সুবাহর জন্য আল্লাহ রবীন্দ্রাই কারণ আল্লাহ সুবাহর পক্ষ থেকে সালাম এসে থাকে তিনি হলেন সালাম তার থেকে এসে থাকে সালাম যেমন আমরা সালাতে সালাম ফেরানোর পর ডানে বামে সালাম ফেরানোর পর আমরা যে দোয়াগুলি বলি সেগুলির মধ্যে হল আল্লাহ আল্লাহ আপনি আপনার কাছ থেকেই শান্তি বের হয়ে আসে আপনার কাছ থেকেই শান্তি নির্গত হয় আপনার কাছ থেকেই মানুষের কাছে শান্তি যায় মখলুকের কাছে শান্তি যায় হে সমের অধিকারী হন আপনি আমরা বলবো আসসালাম আল্লাহ এটি আল্লাহ সুবাহন শানে আল্লাহ সুবাহন মহত্তে ও বরত্বের ক্ষেত্রে এটি শোভা পায় না তাই এই জন্য আসসালাম আল্লাহ এটি বলা জায়জ নয় এ অর্ধে আমরা যে বিষয়গুলি শিখলাম প্রথম হলো সালাম এটা কি কি অর্থে ব্যবহার হতে পারে তা জানলাম যে দুই অর্থে ব্যবহার হতে পারে এক হলো সালাম তাহিয়া অভিবাদন বা দোয়া এর অর্থে ব্যবহার হতে পারে আরেক হলো সালাম কোনো ব্যক্তিকে কোনো সত্ত্বাকে ত্রুটিমুক্ত ঘোষণার জন্য এটা ব্যবহার হতে পারে বা তার ত্রুটিমুক্ত হওয়া কামনার জন্য এটা ব্যবহার হতে পারে তো আল্লাহ সবাহনতাল্লার জন্য দুটোই প্রযোজ্য নয় অর্থ হল তিনি যেন ত্রুটি মুক্ত নয় তা কক্ষণ নয় আল্লাহ সুবহান হালা তিনি সর্বদায় সকল প্রকার ত্রুটি থেকে তিনি মুক্ত আল্লাহ সুবহান এক সত্তা যিনি যাবতীয় ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত সর্বদায় সকল সময়ে অধ্যায় আমরা আরো শিখলাম যে আল্লাহ সুহান তাহলে তাহা তার জন্য অভিবাদন স্বরূপ আমরা কি বলতে পারি আল্লাহ রসুল সালামিলেন বরং তোমরা এটা না বলে বলো আতাহা তুলিল্লাহিবাত অধ্যায় আমরা আরো জানলাম যে আসসালাম আলাল্লাহ এটি বলা প্রযোজ্য নয় কখনো জায়েজ নয় কারণ এটি বললে আল্লাহ সব আলার মানহানি হয়ে যায় মানহানি কর বিষয় হয়ে যায় কখনো বলা সঠিক নয় একই ভাবে আমরা একটি বিষয় জানলাম সেটি হচ্ছে কেন আল্লাহ এটি বলা বলা যাচ্ছে নিষিদ্ধ আমরা আরো এই অধ্যায় থেকে জানলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি মানুষকে শিক্ষা দিতেন এমন ভাবে বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন তিনি আর কেনই বা হবেন না তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক কারণ আল্লাহ সুবাহ যার শিক্ষক আল্লাহ সুবাহ তিনি তো ব্যতিক্রম ধর্মী শিক্ষক হবেনি প্রিয় দর্শক এখন আমরা এর পরবর্তী আরেকটি অধ্যায় যাচ্ছি যে অধ্যায়টি লেখক রহম্লা তিনি অধ্যায় বেঁধেছেন বাবু কাউল আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো যদি ইচ্ছা কর যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো এভাবে বলা যায় হবে কি না এ প্রসঙ্গে লেখক রহমাহুল্লাহ এ অধ্যায় বেঁধেছেন এবং এই অধ্যায় তিনি দুটি হাদিস আল্লাহ বলেন তোমাদের কেউ যেন না বলে আল্লাহ যদি আমাকে আপনি ইচ্ছা করেন তাহলে আমাকে রহম করুন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ এইভাবে যেন কেউ আল্লাহ রবী আলমিনের কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে শেষেও একটি দোয়া পাঠ করি আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া তো আর গুণা ক্ষমা করার মাত্র কারো অধিকার নেই কারো ক্ষমতা নেই অতএব করবেন আপনি আমাকে ক্ষমা করুন জোর করে শক্ত দাবি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আবেদন করেন এর কারণ যখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে একটা শক্ত দাবি আবেদন করা হয় শক্তভাবে বলা হয় শক্ত মানে আবেদনটা শক্ত করে বলা হয় তাহলে এখানে একটা ভাব ফুটে আসে যে আসলে আল্লাহ ছাড়া বিকল্প ক্ষমা করার কেউ আর মালিক নেই আল্লাহ ছাড়া বিকল্প রহম করার আর কেউ নেই আমি আমার বলছি এবং আমার আমি চাচ্ছি যে আল্লাহ ছাড়া আসলে আর কেউ ক্ষমা করার অধিকার রাখে না কেউ আর ক্ষমা করতে পারে না আর যখন আমি বলবো আল্লাহ ফেরলি ইনসিদা হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এর মানে যে আল্লাহ রা আলমিনের কাছে আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তিনি আল্লাহ কিন্তু আমাকে চাইতে হবে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে শক্ত করে মজবুত করে আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এরপর আবার ফিরে আসব আমাদের এদর্শে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ইমান আলো আব্দার প্রতি তার রসুলের প্রতিুল তাম সৃষ্টির জন্য सकाल छंग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 আসসালাম আলাইকুম আরেকটি অধ্যায়ে যাচ্ছি যে অধ্যায়টি টি লেখক তিনি অধ্যায় বেঁধেছেন অর্থাৎ আমরা যখন দোয়া করব আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে তখন এইভাবে দোয়া করা যাবে কি না আল্লাহ ফিরলি আমাকে বলা যায় অধ্যায় বেঁধেছেন এবং এ অধ্যায়ে তিনি দুটি হাদিস এসেছেন তিনি যে হাদিসগুলি নিয়ে এসেছেন প্রথম হল সেই সহিদ আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই তিনি বলছেন আল্লাহ রাসুল সালাম বলেন কেউ যেন না বলে যদি ইচ্ছা করেন তাহলে আমাকে ক্ষমা করে দেন যদি আপনার মন চায় তাহলে আমারে ক্ষমা করেন আল্লাহ হে আল্লাহ যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমাকে রহম করুন আল্লাহ রাসুল সালাম বলছেন কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ এইভাবে যেন কেউ আল্লাহ কাছে দোয়া না করে কিভাবে করবে তাহলে বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জোর দি খুব শক্ত করে গুরুত্ব দিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে হবে আল্লাহ আমাকে দিতেই হবে আপনি যদি না দেন তাহলে আর দিবে কি তেব আমাকে দিতেই হবে যেমন আমরা অন্যান্য দোয়ার মধ্যে বলি সালাতের শেষেও একটি দোয়া পাঠ করি আল্লাহ আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া তো আর গুনা ক্ষমা করার মাত্র কারো অধিকার নেই কারো ক্ষমতা নেই আবেদনটা শক্ত করে বলা হয় তাহলে এখানে একটা ভাব ফটে আসে যে আসলেই আল্লাহ ছাড়া বিকল্প ক্ষমা করার কেউ আর মালিক নেই আল্লাহ ছাড়া বিকল্প রহম করার মালিক আর কেউ নেই আমি আমার এবং আমার কথার ভাব আমি বোঝাতে চাচ্ছি আর যখন আমি বলবো আল্লাহ হে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এর মানে যে আল্লাহ রাব্বল আলমিনের কাছে ক্ষমাটা আমি কোনো গুরুত্ব ছাড়াই চাচ্ছি আল্লাহর ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না করতে পারে তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন করে। কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ক্ষমা করতে তিনি বাধ্য নন আমাদেরকে ক্ষমা করতেই হবে রহম করতেই হবে এটা আল্লাহ সুবাহান তিনি বাধ্য নন এজন্য আমরা আমাদের দোয়ার সময় আমরা এই ধরনের কখনো শব্দ বলবো না যে আল্লাহ বলছেন সেজন্য তার চাওয়া তার আবেদনটা খুব শক্ত করে গুরুত্ব সহকারে আবেদন করে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে নাসর মতো আবেদন করতা। কেন আল্লাহ করতে পারে না আল্লাহ সুহান বা তিনি কারো কাছে কিছু করে দেওয়ার জন্য বাধ্য হয় মন নয় যদি মন চায় করো এটা কোন সময় বলা হয় এটা সাধারণত ওই ক্ষেত্রে বলা হয় যে লোকটা আমার অধীনে আমার কাছে আমার কথা না পালন করে তার কোনো কিছু বিকল্প পথ নাই সে ব্যক্তির আমি বলি বা বলতে পারি যে তোমার মন চাইলে করো না করলে যা ইচ্ছা করো মানে কি আমি জানি যে এই লোকটা তার আমার এই কাজ না করা ছাড়া তার বিকল্প কোনো পথ নেই অন্য কোন পথে অন্য কোন সে দিকে যেতে পারে না বাধ্য আমার এটি করতে এজন্য আমি তখন তাকে বলি যে তোমার ইচ্ছা হলে করো তো আল্লাহ সুবাহ করি আমরা আমাদের দোয়াতে কি বিষয় দাঁড়াবে কয়েকটি বিষয় দাঁড়াবে প্রথম বিষয় দাঁড়াবে যে আমরা যেন আল্লাহ রাবুলি আলমিনকে এমন ফেলে দিয়েছি যে তিনি বাধ্য আমাদেরকে ক্ষমা করবে নেই না করে তার কোনো বিকল্প পথ নাই তাই এই ধরনের আমরা শব্দ ব্যবহার করছি দ্বিতীয় كأنه يرى أن هذا أمر عظيم على الله إذا كانت دعا كرار مادة من مناحي جنو إذا كانت الله سبحانه وتعالى جنبه شعالك تكو باري كاز تأي الله رب العالمين كيبه شجوك دعاله جده اپنى شجوك حواه بائشة حواه باپارين تحل كورين خما كورين باوغمور رحم كورين لا الله سبحانه وتعالى كسه جده آرو كسه بيشي چائي تبه الله سبحانه وتعالى كسه كنو كوتي نائي আল্লাহ আলমিন বলেন যেটি হাদিসে কুদুসে এবং সেই হাদিসে এসেছে তিনি বলেন তুমি যদি আমার কাছে গোটা পৃথিবী সমান অপরাধ করে আমার কাছে আসো ক্ষমা চাও কোন অবস্থায় একটি শর্ত লম কিবি আ আমার সাথে কোন রকমের তুমি সেরকে লিপ্ত হও নাই এই অবস্থায় যদি গোটা পৃথিবীর সমান অপরাধ করে আমার কাছে আসো ক্ষমা চাইতে আল্লাহ সুবাহেরা তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর তোমাকে ক্ষমা করা রহম করা দয়া করা কিছু দেওয়া আল্লাহ বলে আলমের জন্য এটা বড় বিষয় নয় তাই আমাদের দোয়া প্রার্থনার মধ্যে যেন এই ধরনের কোনো ভাব না থাকে যে এই বিষয়টা মনে হয় আল্লাহর জন্য খুব কঠিন আমাকে দেওয়া অসম্ভব তাই আমরা এভাবে প্রার্থনা করব অনুর ভাবে যখন এইভাবে বলা হয় আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ক্ষমা করেন এখানে আরেকটা ভাব ফুটে উঠে সেটি হলো যিনি প্রার্থনা করছেন যিনি দোয়া করছেন তার যেন খুব একটা ক্ষমা বা রহমতের প্রয়োজন নেই কারণ মানুষের যখন প্রয়োজন মেটে যায় অতিরিক্ত নিতে চায় তখন এই এই সময় এই কথাগুলি বলে যদি আপনার মন যায় তাহলে দেন কারণ তার এত প্রয়োজন নেই ভাবটিও প্রকাশ পায় আল্লাহ তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা তাকে বলার মাধ্যমে ফুটে তুলতে হবে যে না হে আল্লাহ আমার এই ক্ষমার দরকার ক্ষমা দিতেই হবে আমাকে কারণ আপনি সারা কেউ ক্ষমা করতে না এভাবে তার নিজের প্রয়োজনটাকে বলার ভঙ্গি মার মধ্যেও ফুটিয়ে তুলতে হবে যে না আসলেই আমার এটা খুবই প্রয়োজন এটা ছাড়া আমার চলে না আর যখন আমরা এইভাবে বলবো হে আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে ক্ষমা করুন তাহলে যেন মনে হয় যে এটা আমার প্রয়োজন নাই একটা ঐচ্ছিক বিষয় যদি পেয়ে যাই ভালো না পাইলেও কোনো আমার যায় আসে আমরা কি আল্লাহ সে বহানা হওয়া তা ক্ষমা বা তার রহম না পেলে আমাদের চলবে তা তো চলতে পারে না কোনো ব্যান্তার মানুষ যতই আবাদত করুক না কেন আল্লাহ সুবাহ আমরা যেতে পারবো আরেকটি হাদিসে এসেছে বলছেন মুসলিমের আজিম আর মানুষ তার চাহিদা এটাকে যেন আরো বড় করে তুলে ধরবে আল্লাহ সুবাহর আল্লাহর ক্ষমা ছাড়া কোন জিনিস দেওয়া কখনো তার জন্য কঠিন বিষয় নয় কোন বড় বিষয় নয় তাই আসুন এভাবেই আমরা আমাদের দোয়া আবেদনের মধ্যে সেভাবে আমরা আল্লাহ রবী আলমীর কাছে চাবো যেন চাওয়ার ক্ষেত্রে আবার অতিরঞ্জিতও না হয়ে থাকে সে বিষয়টি সতর্ক থাকবো আল্লাহ সুন্দরভাবে খেয়াল করে আমরা যেন তাও হেদের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আজকে আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার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 মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর এ ফাইভ আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে কোড বি 1 5 1 টি এইচ जो डबल वन थ्री टू थ्री जिरो वनो अट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री